সমাধানোর মালো হ রকা রবমিন ওসলা উল সঈদুলমরসলিনবীনা মোমদ ও সাহেব আজমাইন ওমান তাবি আহমে হসানিন্দ তফসির করব আমরা সুরায় তাহরিমের আয়াত নম্বর ছয় থেকে আল্লাপাক এতে দাওয়াত দিচ্ছেন আহ্বান করেছেন মমিনদেরকে মমিনদেরকে সম্বোধন করা হয়েছে সুতরাং মমিনদের সজাগ হওয়া আবশ্যক কারণ তারা আল্লাপাকের এই নিয়ামত হয় জন্মসূত্রে পেয়েছে ইমান এবং ইসলাম এটাকে স্থায়ী করতে হবে এর সংরক্ষণ করতে হবে এর হেফাজত করতে হবে যতদিন পর্যন্ত একজন নাবালক অবস্থায় থাকে ততদিন তো এমনিতে তার ইসলাম থাকে যা জন্মসূত্রে পেয়েছে কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে সেই ইমান ইসলামের সুরক্ষা করতে হয় ইমান ইসলাম ভঙ্গকারী কোনো আকিদা অন্য কোনো কাজ এইরকম যেন না হয় যাতে ইমান নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায় আল্লাহ ফখরুল্লাহ আলমিন মমিনদেরকে সম্বোধন করে বলছেন নিজেদেরকে ও আহ তোমাদের পরিবার পরিজন মানে রক্ষা করা অকা একি থেকে কু আমরের বহু বচনের তোমরা তোমাদেরকে বাঁচাও রক্ষা করো ওয় আহলিকুম আর তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো না রা জাহান্নামের আগুন থেকে অকুদ ও হান্নাস এমন এক আগুন যে আগুনের ইন্ধন হবে আন্নাস আলাদা কোনো ইন্ধন লাগবে না তার জ্বালানি স্বয়ং এই মানব জাতি হবে অল হেজারা এবং পাথর হবে ওই পাথরগুলি যেই পাথরগুলির পূজা করা হয়েছে সে পাথরের আকারেই হোক অথবা পাথরকে কেটে প্রতিমা পুতুল বানিয়েই হোক অথবা কোনো পাথর মানে কোনো পাহাড় পর্বতেরই হোক অথবা যে কোনো রকমের হোক না কেন যে সব স্থানের পূজা হয়েছে যে সব স্থানের পূজা হয়েছে আস্তানায় তৈরি করে হয়েছে দরগাহ তৈরি করে হয়েছে কাল্পনিক হয়তো কবর তৈরি করানো হয়েছে আর যদি কবর কোনো বান্দার থাকে আর সে যদি শির থেকে সতর্ক না করে গিয়ে থাকে বরং সেই শিখিয়ে গেছে শিরকার বিদাত তাহলে তারাও জাহান নামের ইন্ধন হবে এতে কোনো সন্দেহ নেই যারা গোমরা পথভ্রষ্ট হয়েছে আল্লাহর পথ থেকে জান্নাতের পথ থেকে আর যারা পথভ্রষ্ট করেছে এরা হবে জাহান্নামের জ্বালানি পথভ্রষ্ট যারা করেছে এই গাহিরুল্লাহর পূজা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পথভ্রষ্ট করেছে যে কোনো আকারে হোক না কেন আর যারা পথভ্রষ্ট হয়ে তাদের ইমান ইসলামকে নষ্ট করে দিয়েছে অথবা ইমান ইসলামের ধারে আসে দিই এই লোকগুলি হবে জাহান্নামের ইন্ধন আলাইহা মালাই কাতুন আর সেই জাহান্নামের ওপর নিযুক্ত থাকবে বেশ কিছু ফেরিস্তা যাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিন একটি সুরা এরশাদ করেছেন আল ইহাতি সাত আশার সুরাতুল মুদেশের আল্লাহ বলছেন আল ইহাতি সাত আশার জাহান্নাম্যের রক্ষীদের সংখ্যা হচ্ছে ১৯ এই ফেরস্তাগণ কেমন হবেন তারা গেলা শেদাদ আল্লাহ বলছেন তারা পাশান হৃদয়ের হবে সেদা দুন আর তারা কঠোর স্বভাবের হবে অর্থাৎ তাদের কোনো মায়া দয়া যে এরা জ্বলছে এরা এত কষ্ট পাচ্ছে এরা এতদিন থেকে জ্বলছে না কোনো দয়া মায়া তাদের হবে না আল্লাহ এইভাবে তাদেরকে সৃষ্টি করেছেন জাহান নামে রক্ষীদেরকে লায়াসুন আল্লাহ মা আমারহম এবং আল্লাহ আল্লাহাক যা তাদেরকে নির্দেশ দিয়েছেন তার কোনো বিরুদ্ধাচরণ করে না সমস্ত মালা একাই করেন না আর জাহান নামের রক্ষীরা তারা এমন নয় যে তারা পাষান হৃদয়ের তারা তাদের স্বভাব মানে কঠোর স্বভাব সেই জন্য তারা কোনো জুলমত্যাচার করে দেবে বেশি বাড়াবাড়ি করে শাস্তি দিয়ে দেবে যেমন অনেক সরকারের লোক করে দেয় সরকার হয়তো ওই সাজা শাস্তি দিতে পারেনি কিন্তু রিমান্ডেনি এমন করলো বাড়াবাড়ি করে দেবে এটা আল্লাপাকের কাছেই হবে না যে আল্লাপাকের ফেরত তারা এইরকম কাজ করে দিবে এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ যা নির্দেশ দেবেন তার কোনো রকমের নাফারমানি এ ফেরেস তারা করে না বাড়াবাড়িও করবেনা আর মায়ে লেগেছে শুধু তারা যাক ছেড়ে দাও একে ফিরি ছেড়ে দাও এইরকম করবেন না এটাও হয় পৃথিবীর শাসকদের যারা আমলা তাদের ক্ষেত্রে জীব অপরাধীকে ধরতে বলাই কিন্তু ঘুষকে হোক অথবা যে কোনো কারণে হোক আত্মীয়তার কারণে হোক বা কারণে হোক কোনো চাপের মুখে এই এর ক্ষতি করবি না এক্ষণে ছেড়ে দেওয়া হোক একে এটা আমাদের লোক হচ্ছে লায়া শুন আল্লাহ মা আমার আল্লাহ যা নির্দেশ দেবেন তার এই ফেরেস তারা কোনো নাফারমানি করে না যা তাদেরকে আদেশ করা হয় যে কাজের আদেশ করা হয় তাই তারা করে আল্লাহাক না ফেরেস তাদের গুণ সম্পর্ক আল্লাহার রাত দিন তারা তসিবি করে সুভাহ আল্লাহ আল্লাহ পবিত্রতা ঘোষণা করতে থাকে লায়াফ তরুণ তারপরে তাদের ক্লান্তি আসে না আর আমাদের দিনের রাতে শত্রু রাখাতে আমার পড়তেই হ্যাঁ ক্লান্তি না অনিহা চলে তাহলে কি করে জানাত পাওয়া যাবে এই জান্নাতের আশা করে বসে থাকলে হবে না আল্লাহ পাক তারপরে কাফেরদেরকে সম্বোধনকে বলছে যারা আল্লাহকে অস্বীকার করেছে বা সন্দিহান হয়েছে আল্লাহ পাক সম্পর্কে অথবা আল্লাহ পাকের তৌহিদ একত্রকে অস্বীকার করেছে আল্লাহকে মানে কিন্তু আল্লাহ বড় আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা লাগে মাধ্যম লাগে তাহলে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার না করলে আল্লাহর একত্রকে অস্বীকার করেছে তৌহিদকে অস্বীকার করেছে সিরকে লিপ্ত হয়েছে বা শিরকি কি মনোভাব বিশ্বাস রেখেছে বা তৌহিদ মানলো পরকালকে অস্বীকার করেছে ইমানের যেসব স্তম্ভ রয়েছে তার কিছু অস্বীকার করেছে আল কোরআনকে অস্বীকার করেছে আল্লাহর তৌহিদ আল্লাহ একক আমি পরকাল বিশ্বাস করি কিন্তু শেষ রাসুলকে অস্বীকার করেছে আল কোরআন অস্বীকার করেছে আল কোরআনের বিধানকে অস্বীকার করেছে যে কোনো কিছু যদি দিন ইসলামের আল্লাহ আল্লাপাকে সত্য দিনের অস্বীকার করে তারা হচ্ছে কাফারু আই হালে দিন আই হে ওইসব লোকেরা যারা কুফরি করেছো অমান্য করেছো লাতা তাজেরুলীয়ম আল্লাহ পাক ক্যামতের দিনে তাদেরকে সম্বোধন করে বলবেন আজকে তোমরা কোন রকমের অজুড় পেশ করিও না তোমাদের অজুহাত এখানে শোনা হবে না যে আল্লাহ আমরা জানতাম না আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি আমরা ওইভাবে বুঝতে পারিনি ভুল করেছি এইসব লতা আজকে কোনো অজুর পেশ করিও না ইনামা তুজাও নামা কুন্তুম তামালুন যা কিছু পৃথিবীতে করতে তারই আজকে একমাত্র প্রতিদান দেওয়া হবে এটা ওজরের দিবস নয় এটা হচ্ছে প্রতিদান দিবস আর ওজর পেশ করার জন্য ষাট বছর সত্তর বছর একশো বছর হচ্ছে না কেন শিল্প করেন সারা জীবন খুন করেন একশোটি খুন করার পরে তবা কুবল হয়েছে রাসোরামের সেই আদিস মানে ইসরায়েলদের কোন এক ব্যক্তির যেকোনো পা কেন যদি জীবদ্দ সাই ফিরে চলে আসে ইউ টার্ন করে আল্লাপের দিকে তো যেই ব্যক্তি তবা করবে আল্লাহ তার দিকে ফিরে আসবে মনতাবা তাব আল্লাহ আলী যে ব্যক্তি ফিরে আসে আল্লাহ তার দিকে ফিরে আসে বড় বড় কাফের মুশেক যাদের হাতে সৈয়দুসহাদমজার্লাহ তাল্লান শহীদ হয়েছেন ওয়াসিবিন হার্ব সেও যখন আল্লাহর দিকে ফিরে আসছে তবা করে ইসলাম কবুল করে আল্লাহ মাফ করে দিয়েছে ইসলাম ইহা দেওয়া মা কানা কাবলা ইসলাম গ্রহণ করলে আল্লাহর আনুগত্য স্বীকার করলে ইমান নিয়ে আসলে অতীতের সমস্ত গোনাকে ইসলাম ধ্বংস করে দেয় সমস্ত পাপকে ধ্বংস করে আল্লাহ পাক যেন আমাদেরকে তবা করে তার কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক তারপরে বলছেন দিয়ে। যে তবা করো পৃথিবীতে কারণ আখেরাতে কি ওজুর পেশ করে লাভ নাই সেখানে শুধু প্রতিদান হবে বদলা হবে সেখানে সংশোধনের কোনো রাস্তা নেই তোহা হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহ পাকের কাছে তো আন্তরিক তবাহ তবা তার নাসুহা নাসুহা মানে হচ্ছে খালেস তবা খালেস মানে হচ্ছে আন্তরিক তবা অর্থাৎ অন্তর থেকে তবা করতে হবে তবা মানে এই নাই যে প্রশাসনের যখন মার পড়ল তখন আর করব না বাপের যখন চাপ হলো তুই যদি এই রকম হয়ে তোকে ত্যায্যপুত্র করে দেব হ্যাঁ রকম কিছু দুনিয়ার কোনো ভয়ে চাপে অথবা প্রলোভনে প্রলোভন দিচ্ছে হয়তো বা ছেলেকে সংশোধন করার জন্য তুই যদি নামাজ পড়িস তো তুই যা চাই ফি তাই দেব হ্যাঁ জন্য নামাজ পড়ে আমার খরচ লাগবে কলেজের খরচ লাগবে পাঁচ হাজার দেয় আমাকে দশ হাজার বিশ যা চাই তাই দিয়ে দেয় আমার বাবা কারণ আমি নামাজ পড়ি সেই জন্য তাহলে এটা তো বা তার সুহা হইলো না আপনার আন্তরিকতা নেই এতে দুনিয়ার বরজ আপনি ফিরে আসছেন অথবা পাপ করতে চাইছিলেন কিন্তু চান্স পেলেন না যে চলে গেছিলেন কিন্তু লোকে ঠের পেয়ে গেল চুরি করতে যাচ্ছে লোক এসছে যাচ্ছিলেন চুরি করার জন্য করলেন তো ফিরে তো আসলেন আপনি মানে ওই পাপ থেকে কিন্তু এ পাপ থেকে ফেরাতে আপনি গোনা থেকে বাঁচলেন না আর তবা সংশোধন করলেন তবা হচ্ছে যে আপনার অন্তর আল্লাহ পাঁকের দিকে ফিরে যায় আমার অন্তর আল্লাহ পাঁকের দিয়ে ফিরে গেছে আখেরাতের দিকে ফিরে গেছে জান্নাতের দিকে ফিরে গেছে মসজিদের দিকে ফিরে গেছে আল্লাহর এবাদাবান দিকে ফিরে গেছে তহিদের দিকে ফিরে গেছে আমার দ্বারা আর পাপ হবে না এর নাম হচ্ছে সম্ভবত বলছেন যে কোরআন যেখানে আল্লাহ সম্পর্কে আশা আশা মানে আরবি তো সম্ভবত এটা শাব্দিক অর্থ সম্ভবত মানে হতে পারে না পারে কিন্তু আল্লাহর ক্ষেত্রে নিশ্চিত হবেই আল্লাহর বলছেন যে আর তোমাদেরকে এমন জান্নাতে দাখিল করবেন যেই জাননাতে নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে ওই দিনে যেই দিন আল্লাহ লাঞ্চিত অপমানিত করবেন না আমানু যারা নবীর সাথে বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ নবীর অনসারী হয়েছে কেমত পর্যন্ত সকলকে আল্লাহ সম্মানিত করে লাঞ্ছিত করবেন না নৌরহম ইয়াস আবে না এইদিহিমানহীম এবং তাদের আলো তাদের জ্যোতি তাদের সামনে তাদের ডান দিকে ছুটোছুটি করতে থাকে আল্লাপাক আলো দেবেন সেই আলোতে তারা জান্নাতে যেতে পারবে আর ওইখানে মোনাফিকরা তাদের আলোর অংশ চাইবে যেমন হয়েছে তখন সুরাহাদ পিছনে ফিরে যাও অন্ধকারে তারা নিমজ্জিত হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে এ করুন আর তারা দোয়াও করবে সেই সময় এটা আখেরতের দোয়াপরকালে রব্বানা আতমানা নুরানা আল্লাহ আমাদের নূরকে জ্যোতিকে পরিপূর্ণ করো যাতে নিরাপদে সহি সালামতে জান্নাতে চলে যাই ওকফের্লানা আর আমাদের গোনা খাতা মাফ করে দাও আলা আল্লাহ শাহন কাদির নিঃসন্দেহে তুমি সব কিছুর ওপর ক্ষমতা বান এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যেই জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা হাফিজ এব বিনার হুসেন্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করছিলাম সুরে তাহারিমের এই সুরার আয়াত নম্বর নয় আল্লাহ পাকের সাদ করেছেন জাহেদুফার জাহান্ন ইসলাম আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী জাহেদুল কুফ্ কাফেরদের বিরুদ্ধে জিহাদ কর প্রচেষ্টা চালাও সংগ্রাম করো ওয়াল মোনাফেকিন আর মুনাফেকদের বিরুদ্ধেও সংগ্রাম করো প্রচেষ্টা চালাও ওয়াক আলিহিম এবং তাদের ক্ষেত্রে তুমি কঠোর হক তাদের সাথে কঠোরতা অবলম্বন করো নম্রতা নয় মা ওয়াহুম জাহান্নাম এবং জেনে রাখো যে তাদের শেষ পরিণাম যদি কুফুরির ওপর অ শিকারের ওপর অথবা কপটতার ওপর তারা মৃত্যুবরণ করে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম বিনা তবায় যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে নিঃসন্দেহে তাদের বাসস্থান জাহান্নাম মাসির আর এই জাহান্নাম কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল আল্লাহাকে আয়তে নবী সাল্লাহকে নির্দেশ দিচ্ছেন যে কাফেদের বিরুদ্ধে জেহাদ করো। আর মুনাফেকদের বিরুদ্ধে তাহলে জিহাদ মানে শুধু অস্ত্র ধারণ করা নাই জেহাদ মানে যদি অস্ত্র ধারণ করা হইতো তাহলে নবী সাল্লা সাল্লাম যেমন কাফের মুশ্রেকের বিরুদ্ধে বদরে ওহদে খন্দকে মক্কা বিজয়ী হনায়নের যুদ্ধে সবগুলির যুদ্ধে অস্ত্র ধারণ করেছেন অস্ত্র ধারণ করে জাহাদ করেছেন মোনাফিক আবদুল্লাবিন ওবাই মদিনাই রাত দিন কাটায় আর তার সাথী সঙ্গীরা ওহদে যাওয়ার সময় তিনশো সাথী সঙ্গী নিয়ে আবদুল্লাবিন ওবাই মোনাফিক ফিরে চলে আসলো তাদের বিরুদ্ধে কখনো এটা অস্ত্র ধরেছেন তাদের কোনো একজনকে হত্যা করেছেন হ্যাঁ তাদের বিরুদ্ধে কি সশস্ত্র লড়াই করেছেন কখনো করেননি বিষয়টা এই জন্য বলছি যে অনেকে এই জেহাদের নামে মুসলিম বিভ্রান্ত হচ্ছে জেহাদ বুঝে না একটা আয়াত পড়িয়ে নিল জেহাদ মানেই হচ্ছে শুধু অস্ত্র ধরা জেহাদ মানে শুধু অস্ত্র ধরা নাই যেমন প্রয়োজনে অস্ত্র ধরা এবং এ অস্ত্র ধরার ক্ষমতা শাসকের রয়েছে সাধারণের নাই আলেমের না মুফতির না জি আর বাকি আরো জেহাদ রয়েছে বোঝা গেল কারণ নবী করিম সাল্লা সাল্লামের চরিত্রই ছিল আল কোরআন এর বাস্তবায়ন মায়ের সরাজ আল্লাহনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেফা কানা খোলো রাসুল্লাহ রাসুল্লাহ চরিত্র কেমন ছিল তখন কি বলেছিলেন উত্তরে কহু আল কোরআন রাসুল্লাহামের আখলা বলে কি শেষ করতে পারবো এক কথায় জলদি বল হয় তোর আল কোরআন এর বাস্তবায়ন করাই হচ্ছে রসুল্লাহামের চরিত্র আল কোরআন তুমি যা পড়ে দেখবে তার রাসুল্লা সাল্লামের জীবনে বাস্তব পাবে মানে বাস্তব কোরআন যদি দেখতে চাও চলন্ত আরব কাফের মুশ্রিকদের বিরুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাহ জাহাদ করেছেন মোনাফিকদের বিরুদ্ধে একবার কখন অস্ত্র ধারণ করেছেন কি কখনো না বরং ওমার জিয়াল্লাহ তালানহ বলছেন জিয়া রাসুল আল্লাহ এই তো খুব জালাতন করছে দায়নি আজরে অন কাহাজ মুনাফিক এই মুনাফিকের গর্দাটা উড়েই দিই আমি অনুমতি দেন শুধু আবদুল্লা মুনাফিকের ছেলে আবদুল্লাহ জানতে পেরেছেন যে আমার বাপ খুব ইসলামের শত্রুতা করছে আর তিনি খাঁটি মুসলমান এসে বলে ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আখেরতকে ভালোবাসি আমার বাপ যে কাজ করছে তাকে হত্যা করা উচিত আর শুনছি নাকি এর শাস্তি এরকম হইতে পারে যদি হত্যা করার অনুমতি দেন আমাকে দেন আমি আমার বাপকে হত্যা করছি এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমান এর ভিত্তিতে আল্লাহ পাকের ভালোবাসার ভিত্তিতে আল্লাহর একত্রের ভিত্তিতে বন্ধুত্ব এবং শত্রুতা বাপকে হত্যা করার জন্য অনুমতি চাইছেন নবী সাল বলছেন না লে আল্লাহ নাস এ তাহাদাস মোহাম্মদুল আসবাহ যাতে করে লোকেরা বলার সুযোগ না পেয়ে যায় যে মোহাম্মদ তার সাঁতির সঙ্গী কখন করছে লোকেরা তো ভাবে যে আব্দুল্লাহ মোনাফেক মোনা তা কিন্তু ভাবে যে তো নামাজ পড়ছে সাঁতি হ্যাঁ নিজের সাঁতি করেছে না করেছে মোনাফেকের মুখোশ খুলে দিয়েছেন মোনাফেক চিহ্নিত করে দিয়েছেন আর মোনাফেক লাঞ্ছিত অবদস্ত হয়েছে মোনাফেক কুণ্ঠাসা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে অন্তর থেকে অশত্রুতা রেখে অন্তর থেকে ঘৃণা রেখে জেহাদ করা এটা করেছেন কথার দ্বারা জেহাদ করেছেন উপদেশ দিয়েছেন যে তোমার কাছে এখনো সময় আছে আল্লাহর দিনের দিকে ফিরে আসো হে মনাফিকরা আপনার এখনও ফিরে আসো জেহাদ করেছেন তাহলে জেহাদ যতগুলি পরিশ্রম হবে প্রচেষ্টা হবে মেহনত হবে আল্লাহর দিনের সেবাই সবগুলি জেহাদ আপনার একটা সিডি প্রচার করা জিহাদ আপনার কারণ উদ্দেশ্য হচ্ছে সেই সিডি দিয়ে আল্লাহর দিন প্রচার করা যদি সেই সিডি দিয়ে ইসলাম প্রচার ইসলামের কথা বলা হয় নামাজের কথা বলা হয় দিনের কোনো বিধিবিধানের কথা বলা হয় চরিত্র গঠনের কথা বলা হয় একটা ছোট পুস্তিকা দিয়ে পুস্তিকা এক পাতার একটা লিফলেট দিয়ে পাম্পলেট দিয়ে দাদি দিয়ে আপনার জিহাদে অংশ হইতে পারে প্রচেষ্টা চালালেন আপনি আল্লাহর দিন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক তারপর এরশাদ করছেন যে জারাবল্লাহমাসা ইল্লা দিন রা নিম আমরা আতা লুত আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছেন জারাবল্লাহ কাজে আসবে না আল্লাহ নবী রসুল তার স্ত্রীর কাহনা তাহাতে আবদায় এবাদা সালে এই দুই মহিলা দুই আমার বান্দার আয়ত্তে ছিল তাদের স্ত্রী ছিল ফাখানা তহমা কিন্তু এই দুই মহিলা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল চরিত্রের ক্ষেত্রে নয় সতীত্বের ক্ষেত্রে নয় বরং দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে স্বামী রাসুল স্বামী নবী স্বামী আল্লাহর দিনের দিকে ডাকছে আর এরা কুপুরের দিকে ডাকছে নিজেও ইমান নিয়ে আসেনি কারণ আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তাল্লাহন বলছেন সবচেয়ে বড় মুফাস্তের সাহাবাহিকদের যে কোনো নবীকে আল্লাহ অসতি নারীদেরনি সুতরাং তারা চরিত্রের দিক দিয়ে চরিত্রহীনা ছিল না তবে দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধাচরণ করেছে একে খেয়ানত বলা হয়েছে এটা স্বামী স্ত্রীর মাঝে যে খেয়ানত হয়ে থাকে অর্থাৎ চরিত্র নষ্ট করা ওই খেয়ানতকে বোঝানো হয়নি ফালাম ইয়োগ নিয়ে আন হমামিন আল্লাহ সাই আদের এই ইমানের ক্ষেত্রে বিশ্বাসঘাতকাতর কারণে কুফুরীর অবস্থায় চলে যাওয়ার কারণে আল্লাপাকের কবল থেকে এই দুই নাবী তাদের বিবিদেরকে রক্ষা করতে পারেননি কোনো কিছুতেই কোন উপকার করতে পারেননি এবং আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এই দুই মহিলাকে নুহের বিবিকে আর লুতের বিবিকে আলি হিমাসাল্লাম কিলাদ খোলান্না এখন জাহান্নামে প্রবেশ করো মা আদা আখেলিন অন্যান্য জাহান্নামে প্রবেশকারীদের সাথে অথবা কেউ কেউ বলছে এটা আখেরাতে পরকালে বিশাল দিবসে বলা হবে যে তোমাদের স্বামী দেখো রাসুল কাজে আসলো না নবী কাজে আসলো না প্রবেশ করো যারা জাহান নামে যাচ্ছে তাদের সাথে লাঞ্চিত আল্লাহাক রব আলমী আর এক দৃষ্টান্ত পেশ করছেন উদ্দেশ্যে দেখো মমিন শুনে রাখো যদি কাফের জালেমের অধীনেও থাকো আর তোমার ইমান আমল রক্ষা করো আর সারা পৃথিবী যদি তোমার বিরোধী হয়ে যায় কোনো কিছু তোমার খারাপ করতে পারবে না আল্লাহ বলছেন যে ইম রাতা ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা দেখো ইদকালত যখন সে বলেছিল রে ইলিয়া এনদাকা বেতন ফিলজানডা ইমান নিয়ে এসেছিল মুসা আলি সালামের উপর আসিয়া রি আল্লাহ তালা ইমান ছিলেন এসেছিলেন আল্লাহকে রসুল সেই জামান মুসা আলি সাল্লামের উপর স্বামী ফেরাউন সবচেয়ে বড় বড়ো জালেম সবচেয়ে বড় বড়ো জালেম যে নিজেই বলে যে আমিন মহান প্রভু আমি রব মা আলিম তুল্লিন আমার ছাড়া কোনো উপস্য আমার উপাসনা কর পুজো কর। এর স্ত্রী যাবে না জান্নাতি হবে বরং বড় উচ্চ মর্যাদার জান্নাতি আল্লাহ বলছেন ইসকালাত যখন তার চলছিল সে বলেছিল তারপর হে আল্লাহ তো মাননি আমার জন্য জান্নাতি একটি ঘর বানিয়ে দাও জেনিমিন ফিরাউন আমলে ফেরাউন আর ফেরাউনের এই যে কার্যকলাপ এর থেকে আমাকে রক্ষা করো যে জুলম আর এর যে সিরকুফুরের আচরণ এর দাম্ভিকতা এসব অনিষ্ট থেকে আমাকে রক্ষা নিমিনাল করো কৌমিজালেমিন আর জালম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আল্লাহ ফরাবুল্লাহ আলমিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন থাকে বরং যে কয়েকজন মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ তার নবী কার বলছেন তার মধ্যে একজন আসিয়া মারিয়াম আর খাদিজা আর আয়সরাজি আল্লাহ তাল্লাহ ফজিল বলেছেন জনের কথা একটি হাদিসে উল্লেখ করা হয়েছে ওমারিয়া বামনাথা এমরান আর এমনার মেয়ে মারিয়ামের কথা নও আল্লা আহসানাত ফারজাহা যে তার লজ্জা ইস্তানকে সুরক্ষা করেছিল ফানাফাক রোহেনা লজ্জা ইস্তানের সুরক্ষা করেছিল তার মানে তার ছেলে যে জন্মেছে ঈসা আলি সাল্লাম কোনো মায়ের চরিত্রহীনতার ভিত্তিতে নয় যার সন্তান নয় যেমন ইয়াহুদিরা বলে থাকে বরং তার মা সথি সাধ্য ছিলেন ফানাফাক রোহেনা সুতরাং আমি তার মধ্যে আমার রু ফুঁকে দিয়েছিলাম আমার রুহ মানে জিব্রাইল আলি ইসালাম গিয়ে বিশেষ এক সময়ে মারিয়াম আলী সালামের বক্ষে একটা ফুক দিয়েছিলেন যেই ফুকে ঈশা আলী হালামের আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সৃষ্টি করেন এই জন্য ঈসা আলি সাল্লামকে রুহুল্লাহ বলা হয় ঈসা আলিমামকে কালেমাতুল্লাহ বলা হয় যে আল্লাহ পাক কোন হে ঈশা তুমি সৃষ্টি হও এইভাবে সৃষ্টি আর তার প্রতি ইমান নিয়ে তিন এবং এই মারিয়াম সালাম অনগতদের বা অনুগতদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহাক রব্বুল্লাহ এই দুই মহিলার প্রশংসা করেছেন আর বলেছেন যে দেখো ফেরানোর মতো জালেমের ঘরে থেকেও জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে তাহলে বোঝা গেল যে বংশ কোনো কাজে আসবে না কারো প্রভাব কাজে আসবে না যে আমি আউলাদসুলের বংশের আমি সৈয়দ বংশের আমি অমক আর আমার এই মানমর্যাদা রয়েছে সামাজিক ইত্যাদি এসব কিছু কাজে আসবে না কাজে আসবে ইমান এবং আমল আর এর জন্য আল্লাপাক এই দৃষ্টান্ত পেশ করেছেন এখানেই আমার তাফিস শেষ করছি সুরায় তাহরমে তফসির ও শেষ আল্লাহ পাকামদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ ফকরবুল আলমিন যেন এক পথে চলার তৌফিক দান করেন আল্লাহর দিকে তবা করে ফির আসার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলম সৎ কর্মশীলদের দলে শামিল করেন আল্লাহ ফির দোস দান করেন সুবাহান বেকার আসালাম আলমর রে কনশর ও যার বে এ শাদ ফুল আল্লাহ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 এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন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 BIC बे इन एडमिन एट द रेट पीस टी डटी मानवतार समाधान